আবদুল্লাহ ইবনে উমর বাদিলাতাল্লাহ আনহু হতে বর্ণিত এক ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল আপনি আমাদের কোন স্থান হতে ইহরাম বাঁধার নির্দেশ দেন আল্লাহ রসুল সালাম বললেন মদিনাবাসী ইহিরাম বাঁধবে জুল হুলাইপা হতে সিরিয়াবাসী ইহরাম বাঁধবে জুহপা হতে এবং নাজবাসী ইহরাম বাঁধবে কারণ হতে ইবনে উমর বাদিলতাল আনহু বলেন সাহাবিগণ বলেন যে আল্লাহর রসুল এও বলেছেন এবং ইমানবাসী ইহিরাম বাদ দেয়ালাম লাম হতে ইবনু উমর বদলাতাল আনহু বলেছেন এ কথাটি আমি রাসুল্লাহ সাল্লাসাল্লাম হতে বুঝে নেইনি